রমাদান উপলক্ষে রিন রফসের বিশেষ লেখচার সিরিজ চেনা অ চেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহানুআ আলার সুন্দর সব নাম আল আসমা উল হোসনা নিয়ে আসসালামুকুম ও রহমতুল্লাহি আলু সঈতীম ইসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ সুবাহ উত্তম গুনবাতক নাম আলমাউল হোসনা এই আলোচনায় आजकल पर्वे जानबो आल्लाब्लहर रहमान और रहीिम नाम सम्पर्क सुधारणा पोषण एल्लाह रहामत होते कख निराश ना हवा प्रसंगे आल्ला सुबह ताल्लाहमानी और रहीिमी परम करुणाम असीम दयालु शुदुम्र ये अर्थ जानार माध्यमे आल्लाब्ल्लाह रहमतर व्यापकता तर परम करुणा और असीम दया सम्पर्केष्ट धारणा अर्जन कठिन हो जाए अर्थ जानार पशापाशी आल्ला सुबह ताल्ला कुरआने যে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে তার রহমান এবং রাহিম নামকে ব্যবহার করেছেন কিংবা তার রহমতের কথা বর্ণনা করেছেন সেগুলো বুঝাও জরুরি আশা করা যায় এর মাধ্যমে আমরা আল্লাহ সুবাহতাল্লাহ রহমতের ব্যাপকতা বিশালতা সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবো আল্লাহ সুবাহতআল্লাহ তিনি সত্যাগতভাবে আর রহমান এবং তার কাজের মাধ্যমে তিনি আর রাহিম তিনি অবিরাম তার সৃষ্টির প্রতি করুণা এবং দয়ার প্রদর্শন করে যাচ্ছেন আল্লাহ সুহামতাল্লাহ রহমত এত ব্যাপক এবং এত বিশাল যে সেই রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া আশা হারিয়ে ফেলা এটি একটি গুণা এবং শুধু গুণাহ নয় এটি বড় গুণা বা কবিরা গুনার অন্তর্ভুক্ত সুতরাং কেউ যদি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় এটি গুণাহ এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুফত রহমতের ব্যাপকতা কত বেশি এই প্রসঙ্গে সুরা ইউসুফের সেই বিখ্যাত ঘটনা আমরা দেখি ইয়াকুব আল্লাহিস্লামের ঘটনা ইয়াকুব আলাইসাল্লাম বহু বছর আগে তার বালক পুত্র ইউসুফকে হারিয়ে ফেলেছিলেন সেই ঘটনার পরে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 এবং তিনি বলছেন ওলা ইয়াসু মিরহিল্লা আল্লাহ রহমত থেকে তোমরা কখনও নিরাশ হো না ইহু লাউহিল্লা ইল্লা কৌমুল কাফিরুন। নিশ্চয়ই কাফির সম্প্রদায় ব্যতীত কেউই আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না রসুল্লাহ সালাহ সাল্লাম তিনি বলেছেন লা লাহাদুকুম ইল্লা ওয়াহু আসেন উজ্জন্য বি আজ্জাওয়াজাল তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ না করে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম অন্যাদিসে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন আনা ইন্দা জন্নি আব্দি বি পান্দা আমার প্রতি যে রূপ ধারণা করে আমি তার প্রতি সেই রূপ আচরণ করে থাকি কাদী আল্লা সুবুহতআ আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আশা রাখা এবং রহমত থেকে নিরাশ না হয়ে যাওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআনের অন্যত্র আমরা দেখতে পাই যখন ইব্রাহিম আলহিসাল্লাম তিনি বার্ধক্যে উপনীত হয়েছিলেন তখনও পর্যন্ত তিনি ছিলেন নিঃসন্তান অবস্থায় এই অবস্থায় আল্লাহ ফেরস্তা এসে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সুসংবাদ দিলেন জানালেন যে তাকে আল্লাহ সুহামতাল্লাহ পুত্র সন্তান প্রদান করবেন ইব্রাহিম আলাহিসাম তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বললেন যে তোমরা কি এই অবস্থায় আমাকে এই সুসংবাদ দিচ্ছ যখন কিনা আমি বার্ধক্যে পৌঁছে গেছি তখন ফেরেস্তারা বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দিচ্ছি আপনি নিরাশ হবেন না তখন ইব্রাহিম আল্লাহলাম কি বলেছিলেন তিনি বললেন অমাইয়াকু মিরুর রাহমাতি রব্বী ই ও নিশ্চয় যারা পথভ্রষ্ট তারা ছাড়া আল্লাহ রহমত থেকে কে নিরাশ হতে পারে আল্লাহ সুবহাত আল্লাহ তিনি রহমান তিনি রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুহামতাল্লাহ কুরআ সেই লোকেদের কথা উল্লেখ করেছেন যারা তার রহমত থেকে নিরাশ হয়ে যায় এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটি একটি গুণা এটি একটি অপরাধ এবং সেই নিরাশ হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ সুহামতাল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি মজুদ রেখেছেন আল্লাহাম তাল্লা বলেছেন وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهٖ أُولَٰئِكَ يَائِسُوا مِن رَّحْمَتِهِ ۖ وَأُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ أليم.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 তাদেরকে কত কোমলভাবে কত উত্তমভাবে আল্লাহ সুহামতাল্লাহ সম্বোধন করেছেন আল্লা সুহানতাল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন ইয়া ইবা বলে হে আমার বান্দারা এভাবে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে সম্বোধন করে বলেছেন তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো লা তখন মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না হতাশ হও না আশা হারিয়ে ফেলো না ইন্না আল্লাহ ইকভিরুলু বা জামিয়া নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুন ক্ষমা করতে পারেন ইনাহু আল গাফুর রাহিম তিনি ক্ষমাশীল পরম দয়ালু قل يعباد الذيين سَف علىفصهم لا تقنَتُ مِ الرَّحمَة الله لا تقنَطُ مِ الرَّحمة الل إ الله يَغْفِ الرّل بج চারটি সুসংবাদ প্রদান করেছেন তার বান্দাদেরকে প্রথমত তিনি অত্যন্ত কমল ভাবে তাদেরকে সম্বোধন করে বলেছেন ইয়াঈবাদি হে আমার বান্দারা যখন আল্লাহ সুহামত আল্লাহ তার কোনো বান্দাকে আমার বান্দা ইয়া ইবাদি বলে সম্বোধন করেন এটি সেই বান্দার জন্য অত্যন্ত সুসংবাদ এবং সুখবর এটি আল্লা সুহানতআল্লাহ রহমত এবং মমতার একটি বহিপ্রকাশ এভাবে সেই বান্দাকে আল্লা সুফহতাল্লা একটি মর্যাদা প্রদান করছেন এবং তাকে বলছেন ইয়া ইবা আদি হে আমার বান্দারা দ্বিতীয় তলাসুবাহতাল্লাহ বলেছেন তোমরা কখনও আল্লাহ রহমত থেকে নিরাশ হও না যারা নিজেদের উপরে জুলুম করেছ তৃতীয় তলাস সুসংবাদ জানিয়েছেন তিনি বলেছেন ইন্না আল্লাহফির্দামিয়া নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করতে পারেন এবং চতুর্থত আল্লা সুবাহতালা এই তার গুণ এবং বৈশিষ্ট্যের বহি প্রক্রকাশ ঘটিয়েছেন তিনি বলেছেন ইন্না হুযাল হু আল গাফুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু আল্লা সুবাহ তাল্লা যদি কাউকে ক্ষমা করতে চান তাহলে সেটা ফিরিয়ে রাখার মতো কেউ নেই এবং আল্লাহ সুবাহ যদি কাউকে শাস্তি প্রদান করতে চান সেটাকে ফিরিয়ে রাখার মতো কেউ নেই আল্লাহ তিনি ক্ষমাশীল পরম করুন তিনি কুরআনে বলেছেন অলিল্লাহি মাহফিমাওয়াতিমা ইয়সা নিশ্চয়ই আসমান এবং জমিনে যা রয়েছে সব কিছু আল্লাহর জন্য তিনি যা ইচ্ছা ক্ষমা করবেন যা ইচ্ছা শাস্তি প্রদান করবেন আর আল্লাহ তিনি হচ্ছেন গাফুর রাহিম ক্ষমাসীল পরম করুণাময় আল্লাহ সুহান্ত আলা অন্যত বলেছেন কাতাব রব্বুকুম আল্লাফ সিহুর রহমা তোমাদের রব নিজ দায়িত্বে নিজের উপরে এই বিষয়কে নিয়ম ঠিক করে নিয়েছেন নিজের উপরে লিখে নিয়েছেন তিনি তোমাদের উপরে রহমত করবেন কাতাব রব্বুকুম আল্লাফ সিহ রহমা রহমত করাকিয়াল নিজের দায়িত্ব বলে লিপিবদ্ধ করেছেন নিজে নিজের উপরে এই বিষয়কে তিনি নির্ধারণ করে নিয়েছেন কুম এরপর আল্লা সুত বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ অজ্ঞতা বসত কোনো মন্দ আমল করে ফেলে এরপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তবে সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল এবং করুণাময় হিসেবে পাবে অন্যত্র আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওর আহমতি ওয়াসিয়াতকুল্লা সাই আল্লাহ রহমত সব কিছুতে পরিব্যাপ্ত সব কিছুকে আল্লাহর রহমত ধারণ করে আছে আল্লাহর রহমত সব কিছুকে ঘিরে রয়েছে সালাফদের মধ্যে একজন ব্যক্তি যখন নিজের বিভিন্ন গুণাহ এবং অপরাধের কথা স্মরণ করতেন এবং আল্লা সুবাহ্মলার কাছে ক্ষমা চাইতেন দোয়া করতেন তখন তিনি বলতেন হে আমার রব তোমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে সব কিছুকে ঘিরে রয়েছে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 এআদিয়াল্লা আসরফ আল্লাহ আনফুসহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ লা তখন তুমির রহমাতিল্লাহ তোমরা আল্লা রহমত থেকে নিরাশ হও না এ আয়াতকে স্মরণ করে কাজী আয়াজ রাহিমাউল্লাহ কবিতা রচনা করেছিলেন এই আয়াতকে বলা হয়ে থাকে কোরআনের সবচেয়ে আশাপ্রদ আয়াত যে আয়াতের মাধ্যমে বান্দাদের মনে আল্লাহর প্রতি ব্যাপক আশার সঞ্চার হয় কোরআনের সবচেয়ে আশা প্রদানকারী আয়াত হচ্ছে এটি এ আজ সম্পর্কে সালাবদের মধ্যে একজন একটি কবিতা রচনা করেছিলেন এবং কবিতা রচনা করে তিনি বলছিলেন অমিম্ম জাদানি শারাফান ওয়া ফাখরা আমার মতো সম্মানিত আর আভিজাত্য কে করতে পারে আমি যেন সুরাইয়া তারকা ভেদ করেও উপরে উঠে যাই তিনি কবিতার মাধ্যমে কবিতার ছন্দে বলছেন কারণ আমার রব আমাকে সম্বোধন করে বলেছেন এয়া ইবা আদি আর আহমাদকে রসুল্ল সাল্লাইসাল্লামকে বানিয়েছেন আমার নবি আমার রব আমাকে সম্বোধন করেছে আমার রব আমাকে সম্বোধন করে বলেছেন ইয়া ইবাদি আদি আর আহমদকে তিনি বানিয়েছেন আমার নবী কাজেই আমার মতো সম্মান আর কার হতে পারে আমি যেন সুরাইয়া তারকা ভেদ করেও আর উপরে উঠে যেতে চাই অন্যত্র আল্লাহ সুহাম বলেছেন রাহিম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 অন্যত্র আল্লাহ সুহামাত আল্লাহ বলেছেন ফাইন্না রব্বুকুম লাউফুর রাহিম নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত স্নেহাদ্র অত্যন্ত মমতাশীল এবং অসীম দয়ালু কাদী আল্লা সুবহানতাল্লাহ রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না আল্লাহ সুহানতআলা রহমতের উপরে আমাদেরকে ব্যাপক আশা রাখতে হবে এবং এই ক্ষেত্রে ভয় এবং আশা এই দুইটি বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি শয়তান উভয় অবস্থার ভারসাম্য নষ্ট করে দেওয়ার মাধ্যমে একজন বান্দাকে বিভ্রান্ত করতে চায় যখন কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে তখন শয়তান তাকে এভাবে বিভ্রান্ত করে যে তুমি তো নিকৃষ্ট তুমি এত গুনাহ করেছো তোমার রব কি তোমাকে ক্ষমা করবে তুমি এত নিকৃষ্ট যে তোমাকে কখনোই ক্ষমা করা হবে না কাজেই তুমি তওবা করো না তুমি গুনাহ করতে থাকো এভাবে শয়তান একজন বান্দাকে বিভ্রান্ত করে থাকে আবার কাউকে কাউকে শয়তান এভাবে বিভ্রান্ত করে যে তোমার রবের ক্ষমা এবং রহমত এত বিশাল কাজেই তুমি যা ইচ্ছা অপরাধ করো না কেন তওবা করার প্রয়োজন নেই তুমি তো এক সময় ক্ষমা পেয়েই যাবে এই উভয় রকমের ভারসাম্যহীনতা এটি হচ্ছে একটি ধোকা কাজেই উভয় অবস্থার মধ্যে ভারসাম্য ধরে রাখা অত্যন্ত জরুরি যদি গুণা হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ সুহামদাল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না বরং তওবা করে দ্রুত নিজেদের অবস্থাকে সংশোধন করে ফেলতে হবে আবার আরেক দিকে এই ধরনের অতিরিক্ত আশাও পোষণ করা যাবে না যে আমি যাই ইচ্ছা গুণা করি না কেন কোনো সমস্যা নেই কোনো ক্ষতি নেই উভয় অবস্থায় হচ্ছে পথভ্রষ্টতা গুনা করলে কোনো ক্ষতি নেই এটি একটি ভ্রান্ত কথা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 কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যদি কাফের কখনো বুঝতো বা জানত যে আল্লাহ রহমত কত ব্যাপক এবং বিশাল তাহলে সেও যেন আশা হারাত না সেও যেন জান্নাতের আশা পোষণ করতে শুরু করত কাজেই যাদেরকে আল্লাহাল ইমানের দৌলত দিয়ে ধন্য করেছেন কিভাবে তারা বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ রহমত থেকে হতাশ হতে পারে আল্লাহ রহমত থেকে আশা হারিয়ে ফেলা এটি হচ্ছে একটি কবিরা গুনা ইব্রাহিম আলাইস্লাম তিনি বলেছেন অমাইয়াকু মির রাহমাতিরব্বী ইন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 وَمَا غَيْرُ عَفْوِيكَ عَنِّيْ أُرِيدِ إِلَهِي إِلَهِي بِمَنْ أَرْتَجِي وَمَا غَيْرُ عَفْوِيكَ عَنِّيْ أُرِيدِ عبيدك قد أوصدوا بابه وما لي سواك إله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 रेईनड मीडिया प्रोजेक्ट समर्थिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनडर्ग अथवाज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट